বাংলার মাটি বাংলার মাটি আর কত বিশ্বজিত মরলে জাগবি তুরাবল কত ফেলানি হত্তহলে বলবি তুরা আর কত বিশ্বজিত মরলে জাগবি তুরাবল কত ফেলানি হত্তহলে বলবি তুরা চল কত অন্য দেখলে বিপ্লব ঘটা বি বল কত অন্য দেখলে বিপ্লব ঘটাবি বল এবারে চল এবার চলবে চল চন্দ্র এবার চলবে চল চন্দ্র চু ঠে চল এবার চলরে চুঠে চল আর কত বিশ্বজিৎ মরলে যাগি তুরা রাবল, কত ফেলানি হত্তাহে বলবি তুরা রাচল আর কত বিশ্বজিৎ মরলে যাগি তু রা হলে শ্রমিকের আন্দোলনে কেন লাঠিচার্জ করে পুলিশ ঘুর্া বল তো কোন সাহসে প্রকাশ্য তোরা ঘুরি ঘুষখোর তুমি দাও বলে দাও কেন খাও এত ঘোষ কেউ যদি কেন খাও এত ঘোষ কেউ যদি তা না পারে দিতে হয়ে যায় তার দোষ এসবের পিছা ইন্ধন কার বা শক্তি বল চলরে চল এবার চলবে চুঠে চল চল এবার চলরে চুটে চল ঐশ্বী মত কিশোরী বলো কিভাবে ছেলে মূর্খ হলেও কেন হয় সভাপতি গরিব নেতা কিভাবে হয় শিখ্রি কুটিপতি লিমনের মত অসহায় ছেলে পঙ্গু কেন হয় ঐশ্বীর মত কিশোরী বলো কিভাবে চল এবার চলরে চুঠে চল এবার চলবে চুঠে চল কেন চালাই গুলি এদেশের সীমানায় মিত্র দেশের আচরণ শত্রুকে হার মানায় কেন এদেশে নারীকে নারী করে যায় লাংচনা উদয়ন ছাত্রীর হাতা কেন কেটে দিল কল্পনা ধর্মের বিরুদ্ধাচরণ এ সাহস কার বল চল এবার চলে চুটে এবার চলবে ছুটে চল। ক্ষমতা পালটাতে যদি চাও দালালি গোলামি মুনাফে সব এখনই ছেড়ে দাও বামরাম না মিলে কতদিন দেশ খাবে সত্যের জয় আসবে যেদিন সকলেই পালাবে নীতিহীন নেতাদের ক্ষমতা পাল্টাতে যদি চাও দালালি গোলামি মুনাফি কিসে দাও বিজয়ের জন্য এবার চল রে চুটে চল চল এবার চলরে চুটে চল আর কত বিশ্বজিৎ মরলে যাববি তোরা বল কত ফেলানি হত্যা হলে বলবি তোরা চল আর কত বিশ্বজিৎ মরলে যাগবি তোরা বল কত ফেলানি হত্যা হলে দেখলে বিপ্লব ঘটা বল